ইবনু আব্বাস ওয়াদ আহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলিয়াল্লাম বলেছেন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে মিলনের পূর্বে যদি বলে আল্লাহর নামে আরম্ভ করছি আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো অতঃপর এ মিলনের দ্বারা তাদের কিস্মতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না